বাংলা মানবতা সমাধান আসসালামুকুম বরহমাতবরক আলহামদুলিল্লাহ ববিলমিন ওসলাতলা রসুল করিম ওলা আলিয়াবিল الكتاب لا বসমি রহমান রহিম আলফিলকালকিতমতকিন আল্লাহ রাবুল আলমিনের জন্য সকল তারিফ সকল প্রশংসা দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি আমাদের নিয়মিত অনুষ্ঠান আল কোরআন ও আধুনিক বিজ্ঞান এই পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা সুরা বাকারা থেকে ধারাবাহিকভাবে আলোচনা পেশ করে আসছিলাম আজ আমরা বন ইসরায়েলদের সম্পর্কে ইয়াহুদি জাতি সম্পর্কে ইহুদিদের সম্পর্কে আল্লাহ সুবাহান ওয়া তালা পবিত্র কোরআানে কী নাজিল করেছেন এবং তাদেরকে আল্লাহ কি কী নিয়ামত দিয়েছেন তাদেরকে আল্লা সুবাহানা কি সব বিষয় পালন করার জন্য নির্দেশ প্রদান করেছিলেন এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই পর্বে উপস্থাপন করব। সম্মানিত দর্শক শ্রোতা ইতিপূর্বে আমরা আদম আলাসাল্লামের সৃষ্টি তাকে জান্নাতে অবস্থান পরবর্তীতে ইবলিশ শতানের কুমন্ত্রণায় আল্লা সুবাহানওয়া তালা জন্নার থেকে ইদম আলা সাল্লাম পৃথিবীতে আসার সময় তাকে যে নির্দেশ দিয়েছিলেন যে আমার কাছ থেকে যখন হেদায়েত আসবে সেই হেদায়েতকে যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় নাই এবং তাদের দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না ফালা ফলাহউ আলাইহিমালুন আর যেসব লোক আল্লা সুবাহান এই হেদায়তকে পরিত্যাগ করে কুফুরি করবে এবং আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে আল্লাবাক তাদের উদ্দেশ্যে বলছেন হুম আসহাব তারা হবে আগুনের অধিবাসী এবং সেই আগুনে থাকবে তারা অনন্তকাল এরপর আল্লাহ সুবাহ বন ইসরাইলদের আলোচনা নিয়ে এসেছেন বানি ইসরায়েল হযরত ইয়াকুব আলহি সাল্লা তাল্লামের সন্তান এবং তার বংশধর পরবর্তী সময়ে যারা বন ইসরাইল হিসাবে খ্যাতি অর্জন করেন আরবে হাজরত ইয়াকুব আলহি সালাতসাল্লামের বারোটি সন্তান ছিলেন এবং এই বারো জনের নামে ১২টি গুত্র পরিচিত হয় এবং ইয়াহুদীদের উল্লেখযোগ্য বারোটি গুত্র সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই ইয়াকুব আলহি সোলাতু আসাল্লামের গোত্র বা তার বংশধরকে তার সন্তানদেরকে আল্লাহরাবুল আলমিন বিশেষ মর্যাদা দান করেছিলেন এবং ইয়াকুব আলহি সোল্লাতু আসাল্লামের বংশে बहु संख्यक नबी रसुल आगमन करार कारण बनिसराइलगण तथा याहुदी सम्प्रदाय पृथिवीते सम्मानित मर्यादाशील जति हिसाब से एक समय सुप्रसिद्ध छुबहान तक दिए बयाबानी अल्लामी এই আয়াতটি দিয়ে আল্লা সুবাহান তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে হে বন ইসরায়েল সম্প্রদায় হে ইহুদি সম্প্রদায় তোমরা আমার দেওয়া নিয়ামতগুলো যে অসংখ্য নিয়ামত রাজি আল্লা সুবাহানওয়া তাল্লা তাদেরকে প্রদান করেছেন এগুলো স্মরণ করে এবং আল্লাহর সঙ্গে তাদের যে চুক্তি যে তারা আল্লাহকে সারা আর কাউকে ইবাদত করবে না এবং তারা তাদের নবীর নির্দেশ মোতাবেক তাও হেদের পথে চলবে তারা সালাত বা নামাজ আদায় করবে এবং তারা সঠিক দিনের পথে থাকবে আল্লাহ সুবাহান হাত সঙ্গে তাদের যে ওয়াদা এই ওয়াদাটি পূরণ করার জন্য আল্লাহ সুবাহান্লাহ তাদেরকে নির্দেশ প্রদান করেছেন উপরন্ত আল্লাহ তাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমরা যদি আমার সাথে তোমাদের ওয়াদা পূরণ করো তাহলে আমিও তোমাদের সাথে যে আমার ওয়াদা অর্থাৎ তাদেরকে জান্নাত প্রদান করা তাদেরকে নাজাত প্রদান করা তাদেরকে মুক্তি প্রদান করা আল্লা সুবাহানুয়া তাল্লা তাদেরকে মুক্তি প্রদান করবেন এবং একমাত্র আল্লাহকেই ভয় করার জন্য আল্লা সুবাহান তাদেরকে নির্দেশ দিয়েছেন তো আল্লাবাক পবিত্র কোরআনের সুরা বা খারাল এই আয়াতগুলোতে ইহুদিদের জন্য যা বলছেন আয়াত নম্বর চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ এই আয়াতগুলোতে আল্লা সুহান যে তোমরা আমার নিয়ামত স্মরণ করো এবং আমার সঙ্গে তোমাদের কৃতন করো এবং একমাত্র তোমাদের কাছে যা আছে এটাকে সত্য প্রতিপন্ন করার জন্য আমি যা নাজিল করেছি এবং সেই নাজিলকৃত কিতাবের উপর তোমরা বিশ্বাস করো ওালুন আউ্লা কা বিহ এবং এই প্রথম এই কোরআন অবতীর্ণ স্বল্প মূল্যে বিক্রয় করো না এবং একমাত্র তোমরা আমাকে ভয় করো এর পরবর্তী আয়াত আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়ালায়াত আলবি তোমরা হক বাতিলের সঙ্গে সত্যকে মিথ্যার সঙ্গে সালাত আদায় করো আতাতা এবং জাকাত প্রদান করো কারু মারা এবং আল্লাহ সুবাহর উদ্দেশ্যে তোমরা রুকু করো রুকা আদায় করো আনা সাবিল বীর্রে জীবন সম্পর্কে তোমরা আত্মভোলা হয়ে থাকো তোমরা আল্লাহর কি তেলাওয়াত করো অথচ তোমরা কি এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করো না আফালা তা সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইহুদিদের সম্পর্কে আল্লা সুবাহানুয়া তাল্লার অবতীর্ণ সুরায় বাকার এই আয়াত আপনাদের সামনে তিলাবাত করেছি এবং তার সহজ সরল অনুবাদও আপনাদের সামনে পেশ করা হয়েছে আজকের পৃথিবীতে ইহুদি সম্প্রদায় একটি আলোচ্য বিষয় এবং আল্লাহ সুবাহানুয়া তালা এই যে ধারাবাহিক অতীতকাল অতীতকালেও এই ইহুদি সম্প্রদায় সারা বিশ্বে একটি আলোচিত সম্প্রদায় হিসেবে ছিলেন আজকের ইহুদি এবং অতীতের ইহুদ্দিদের ভিতরে যথেষ্ট পার্থক্য আছে তবে নাবী ইয়াকুব আলাইহি সালাতুয়াসাল্লামের সন্তানগণ এবং আল্লাহর নবী হজরত ইয়াকুব আলহি সালাতুয়ালাম এবং তার পুত্রদের ভিতরে হজরত ইউসুফ আলহি সালাতুয়ালাম এবং তার অন্যান্য সন্তানগণ যারা ছিলেন তাদের ভিতরে আল্লা সুবাহ তৌহিদের শিক্ষার ধারাবাহিকতাকে অব্যাহত রেখেছিলেন হজরত মুসা আলহ সালাতসাল্লাম এই বন ইসরাল তথা ইয়াহুদ্দীদের কাছেই প্রেরিত নবী ছিলেন এমনি করে এই বংশে আল্লা সুবাহান অসংখ্য নবী এবং রাসুল প্রেরণ করেছিলেন নবী রাসুল দ্বারা সমৃদ্ধ এবং তাহিদের শিক্ষার আদর্শে উজ্জীবিত এই জাতি বহুবার আল্লা সুবাহানুয়া তালাহ এবং তাদের নবীদের সঙ্গে আল্লাহর একত্রবাদকে অস্বীকার করে বিভিন্ন রকমের পাপে তারা লিপ্ত হয়েছিল অনুরূপভাবে তারা তাদের নবীদের সঙ্গে বিভিন্ন রকমের দুর্ব্যবহার এমনকি অনেক নবীকে তারা হত্যা পর্যন্ত করেছিল সর্বশেষ নাবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলিহিসাল্লামের আগমনের সময় এই ইহুদি সম্প্রদায় এবং রাসুলের আগমনের পরে আমাদের নাবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলিহু আসাল্লামের সঙ্গে অনেক বিশ্বাস ঘাতকতামূলক এবং রাসুলকে হত্যা করার জন্য বা ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য তারা অনেকগুলো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এমন কি বর্তমান সময় পর্যন্ত ইসলাম তথা তাহিদের বিরুদ্ধাচরণকারী যতগুলো গোষ্ঠী রয়েছে যতগুলো সম্প্রদায় রয়েছে তার মধ্যে ইহুদি সম্প্রদায় হচ্ছে এক নম্বরের জাতি যারা মুসলিমদেরকে সবচাইতে বেশি ঘৃণা করে এবং তাদের বিরুদ্ধাচরণ করে কিন্তু মূলত আমরা আজকের পঠিত সুরাব বাকারার। এই আয়াতগুলোতে ইহুদিদের সম্পর্কে আল্লা সুবাহর কি কি নির্দেশ দেখলাম ইহুদি জাতির যদি সত্যিকার অর্থে তারা তাদের নবী এবং তাদের রাসুলগণের শিক্ষা আদর্শ অনুসরণ করে চলতেন তাহলে আজকে তারাও পৃথিবীতে একত্ববাদী তাহিদের অনুসারী লাহা ইল্লাহ এই কালেমার সত্যিকারের ধারক এবং বাহক হতেন বা থাকতেন কিন্তু তাদের স্বভাব চরিত্র এবং আচরণের কারণে আজ ইহুদিরা পবিত্র কোরআনের ভাষায় একটি অত্যন্ত সরযন্ত্রকারী একটি বিভ্রান্ত অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে এরা পৃথিবীতে অশান্তি সৃষ্টির যতগুলো সূত্র আছে যতগুলো কর্মক্ষেত্র আছে যতগুলো সেই পন্থা আছে সব পন্থাকেই তারা বিশেষ করে এই শান্তিপূর্ণ অবস্থাকে একটা কঠিন অবস্থায় নিক্ষেপ করার জন্য বা কঠিন অবস্থার ভিতরে ফেলার জন্য ষড়যন্ত্রমূলকভাবে নিয়োজিত আছেন তো আল্লাহরবুল আলমিন তাদের সম্পর্কে তাদের কাল সম্পর্কে আমাদেরকে অবহিত করছেন একটি ঐতিহাসিক বিবরণ আমরা অনেকেই ইহুদিদের সম্পর্কে তাদের আদিকালের অথবা তাদের প্রথম যুগের যে তারা যে একজন নাবির সন্তান হজরত ইয়াকুব আলহি সালাতামের সন্তান এবং তাদের বংশে যে ইয়াকুব আলহি সাল্লা আসসালাম ইউসুফ আলহি সালাতসাল্লাম হজরতে মূসা আলহি সালাতসালাম এই যে পর্যায়ক্রমে যে নবী রাসুলগণ আগমন করেছেন এবং তারা যে একটি অত্যন্ত তৌহিদবাদী জামায়াত তারা যে একটি তাওহিদবাদী দল এটি তাদের অতীতে ছিল কিন্তু তারা সেই অতীত থেকে আজকে যে অবস্থায় এসেছে আজ আর বর্তমান সময়ের ইহুদিদের তাওহিদবাদী অথবা একত্ববাদের অনুসরণকারী বা আল্লাহকে তারা বিশ্বাসী প্রকৃতপক্ষে এক আল্লাহ প্রতি বিশ্বাসী এরকম আর মূল্যায়ন করা তাদেরকে চলে না কারণ আজকে তারা বিভ্রান্তির বেড়া জালে এমনভাবে নিপতিত যে তারা তাদের সেই নবীদেরকে অথবা তাদের সেই বিজ্ঞজনদেরকে আজকে তারা সেই স্রষ্টার আসনে বসিয়েছে আল্লা সুবাহান্লা সম্পর্কে তারা শির যুক্ত ইবাদতের ভিতরে নিমজ্জিত হয়েছে তারা ওজায়েরকে ইবনুল্লাহ যেমন খ্রিস্টানগণ বা খ্রিস্ট ধর্মাবলম্বীগণ হজরতঈসা আলহি সালাতামকে ইবনুল্লাহ এইভাবে তারা আল্লাহর পুত্র বানিয়ে তার উপাসনা ইবাদতে মগ্ন হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইহুদিদের বিষয়ে আলোচনা শুনছিলাম ইনশাআল্লাহ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 আপনি কি চান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্বে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে जीवन सफलता कीज कर खुशी हन मुखे पवित्रतारम्लात जान देखा सम्मानित दर्शकाम संगठटित एकाधिक घटना की रक्षा कर আল্লাপাক কীভাবে ইহুদিদের মাথার উপরে ছায়া দিয়েছেন আল্লাপাক তাদেরকে আসমান থেকে স্পেশাল খাবার পাঠিয়েছেন আমরা পরবর্তী রুকুতে তাদের উপরে আল্লাহর করুণার বিষয়গুলোকে আমরা দেখবো যে আল্লাহ তাদেরকে কিভাবে বিভিন্ন স্থানে সাহায্য করেছেন এই বর্ণনা মূলত পবিত্র কোরআনের যে বর্ণনাটি অত্যন্ত পরিচ্ছন্ন অত্যন্ত পরিমার্জিত এবং চূড়ান্ত ইহুদি সম্প্রদায় সম্পর্কে অথবা তাদের উত্থান পতন সম্পর্কে বাইবেলে অথবা বাইবেলের পুরাতন যেসব বিবরণ এসেছে সেখানে অনেক কাল্পনিক বানানো অথবা কল্পিত অনেক গল্পকে সেখানে জুড়ে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ সবাহ তাদের প্রাচীন মৌলিক রূপটি প্রথম রুপুতে আমাদের সামনে তুলে ধরেছেন এই তুলে ধরার পিছনে দুটো উদ্দেশ্য একটি হলো যে ইহুদিরা এক সময় আল্লা সুবাহানু আতাল্লার তৌহিদের অনুসরণকারী নাবী আম্বিয়া আলহম সাল্লা তাল্লামদের উম্মা হিসাবে এই পৃথিবীতে সম্মানিত ছিলেন এবং তারা একত্ববাদের প্রতি বিশ্বাসী ছিলেন এবং তাদের উপরে নামাজের নির্দেশ ছিল সালাতের নির্দেশ ছিল তাদের উপরে জাকাতের নির্দেশ ছিল এবং তাদেরকে আল্লা সুবাহনু আ তাল্লার প্রতি পরিপূর্ণরূপে ইমান আনয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং মৌসা আলহি সাল্লা অথবা ইয়াকুব আলহি সাল্লা ইউসুফ আলহি সালাতলাম যে সমস্ত আম্বিয়া আলহি মুসাল্লাতু আসাল্লামগণ এই ইহুদি বংশে আবির্ভূত হয়েছিলেন তাদের আদর্শ তাদের শিক্ষা তাওহারিদের শিক্ষা একত্রবাদের শিক্ষা তারা অনুসরণ করে চলতেন কিন্তু কালক্রমে দেখা গেছে যে তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন মূসা আলাহি সালাতাম যেমন ইসরায়েলকে নিয়ে আল্লা সুবাহান ওয়াতার নৈকট্য লাভের জন্য আল্লাহর অনুগ্রহ লাভের জন্য ফেরাউনের সাথে লড়াই করে ফেরাউনকে বিপর্যস্ত করে তাদেরকে নিয়ে যখন তিনি উদ্ধার হয়েছিলেন এবং আল্লা সুবাহান নিকটে তাদের জন্য একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ অথবা চলার জন্য একটি নির্দেশাবলী লাভ করার জন্য তুর পর্বতে আরোহণ করেছিলেন এরা এত বেশি অস্থির চিত্তের অধিকারী ছিল যে তারা নবীর নির্দেশকে অমান্য করে নবীর উপদেশকে লঙ্ঘন করে এবং আল্লাহ সুবাহর একত্রবাদকে ভুলে গিয়ে তারা গোবৎস বানিয়ে গরুর বাসুর বানিয়ে সেটাকে পূজা করা শুরু করে দিয়েছিল ইহুদিদের মধ্যে যে ভয়ঙ্কর শিরকি প্রচলনটি দেখা যায় সেটি হল তারা গরুর পূজা করেন তারা গাভীর পূজা করেন তারা গোবৎসের পূজা করেন বিভিন্ন প্রাণীর তারা পূজা করেন এবং তাদের মধ্যে যারা বুজুর্গ ব্যক্তি অথবা যারা সম্মানিত ব্যক্তি তাদের কবরগুলোকে তারা পূজার স্থানে পরিণত করেন অর্থাৎ তারা যে কোনো বড় কিছু অথবা জীবজন্তু অথবা তাদের ধর্মীয় ব্যক্তিত্বদের কবর মাজারকে পাকা করে অথবা তার সামনে গিয়ে তারা পূজায় লিপ্ত হয়ে যান এই যে তাদের অধপতনের ধারাটি অথবা অথবা কুফুরিতে বা পাপাচারে অবাধ্যতায় নিমজ্জিত হয়ে যাওয়ার ধারাটি এটি আল্লাহ সুবাহ এখানে আলোচনা করে মূলত নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের ওম্মতকে সতর্ক করেছেন অথবা ওম্মতে মোহাম্মদিয়াকে ইহুদিদের বিচ্যুতি হওয়ার এবং বর্তমানে অভিশপ্ত হওয়ার আজকের দিনে সব আল্লা সব তালা ইসলামের দাওয়াত তাদের কাছে পৌঁছানোর পর সর্বশেষ চূড়ান্ত আল্লাহর প্রত্যাদেশ ওয়াহি আল কোরআন আগমনের পর এবং ইসলামের দাওয়াত তাদের পর তাদের পৌঁছার পর তখন ইহুদিরা গর্ব গরিমা করে বলতো আমরা শ্রেষ্ঠ জাতি আমরা বড় জাতি আমরা উত্তম আল্লা সুবাহান তাদেরকে সেই কথাগুলোই স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা তাও ঈদকে পরিহার করে আল্লাহর একত্রবাদকে পরিহার করে অথবা শিরকে নিমজ্জিত হয়ে কখনো আল্লা সুবাহানার নিকট মুখে দাবি করে শ্রেষ্ঠ হতে পারবে না এমনকি তারা খ্রিস্টানদের সঙ্গে নাসারাদের সঙ্গে বাঘ বিতণ্ডায় লিপ্ত হতো বলতে চাই না সারা আল্লাহ রবুল আলমিনের কাছে কিছুই পাবে না। যা কিছু পাওয়ার আমরাই আমরা কারণ আমাদেরকে আল্লাহরুল আলামিন সম্মানিত করেছেন মর্যাদান করেছেন তো আল্লাহাক এই কথাগুলোই তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে অতীতকালের ইহুদি সম্প্রদায়ের উপরে আল্লাপাকের কি নির্দেশ ছিল হে ওম্মতে মোহাম্মদিয়া অথবা হে মুসলিম সম্প্রদায় তোমরা দেখো যে ইহুদিরাও তাদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া হয়েছিল তাদেরকেও হয়েছিল। কিন্তু তারা সেই দাওয়াত করে সালা জাকাত নিজেরা তাদের ধর্মে বিকৃতি ঘটিয়েছিল এটি যখন নাজিল হয়েছে তখন ইসলামের সূচনা যোগ নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সময় আয়াতগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে মদিনায় বসবাসকারী ইহুদিরা সেই সময়ে তারা তাদের তাওরাত এবং তাদের ধর্ম সম্পর্কে যথেষ্ট সচেতন ছিল এবং ইহুদিদের ভিতরে যথেষ্ট পরিমাণে বড় বড় পণ্ডিত বা বড় বড় আলেম ব্যক্তি ছিল যারা রসুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গে এসে তাওরাতে বর্ণিত আল্লাহ সুবাহাল ওহি নিয়ে আলোচনা করতেন অথবা কখনো কখনো আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের সঙ্গে বিভিন্ন প্রশ্ন অথবা বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ রসুলের সঙ্গে তারা আলোচনায় বসতেন তাদের মধ্য থেকে কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন অনেকেই ইসলাম গ্রহণ করেননি অনেকেই ইসলামের শত্রুতা অথবা ষড়যন্ত্র করে ইসলামকে মদিনা থেকে তথা আরব থেকে উৎখাত করে দেওয়ার জন্য বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামের শত্রুদের সঙ্গে গিয়ে হাত মিলিয়েছে বর্তমান পৃথিবীতে এবং চলমান বিশ্বে একটি অস্থির এবং গভীর ষড়যন্ত্রকারী এবং মুসলিম উৎখাতকারী এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য যে সম্প্রদায়টি সার্বক্ষণিকভাবে তৎপরতায় লিপ্ত দেখা গেছে ঐতিহাসিক ধারাবাহিকতায় সেই সম্প্রদায়টির নাম হচ্ছে ইয়াহুদি সম্প্রদায় অথচ আল্লাহরবুল আলমিন তাদেরকে দান করেছিলেন অসংখ্য নিয়ামত আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন পরবর্তী রূপতে আমরা পরবর্তী আলোচনায় তাদের উপরে আল্লাহর নিয়ামতগুলোর বিষয় আলোচনা করব। আমরা তার আগে দেখব যে এই রুকতে আল্লাহ পাক তাদেরকে তৌহিদ বিষয়ে কি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন এই ঐতিহাসিক বিবরণটি আমাদের মুসলিম জাতির জন্য আমাদের যুব সমাজের জন্য এবং আমরা যারা শুনছি তাদের জন্য একটা শিক্ষা যে একটি সমৃদ্ধ বহু নবী প্রাপ্ত এবং তাওহীদের শিক্ষায় বহু উপকারে উপকৃত অর্থাৎ বহু নিয়ামতের দ্বারা যারা পৃথিবীতে সম্মানিত ছিল আজ তারা তাদের নবীর শিক্ষা আল্লাহ সব তালার শিক্ষাকে পরিহার করে আজকে তারা কিভাবে লাঞ্ছিত এবং অপমানিত হয়েছে ইহুদিদের এক সময় ঘর ছিল না সারা পৃথিবীতে তারা ছড়ানো ছিটানো ছিল বিচ্ছিন্ন ছিল যে করেই হোক তাদের একটি ভূখণ্ড আজকে পৃথিবীতে একটি বিষ ফোড়ার মতো সমগ্র বিশ্বে অশান্তির বীজগুলোকে ছড়িয়ে চলছে এই ইহুদি জাতিকে অভিশাপার চিরন্তন আবেদন আহ্বান তাদের জন্য রয়ে গেছে কারণ ইসলাম শান্তির ধর্ম কোরআন মানবতার ধর্ম এবং মানব জাতির জন্য হৃদায়তের একমাত্র কিতাব এই কিতাবের আহ্বান আজও খ্রিস্টানদের জন্য তাদের বিশ্বে তাদের জগতে তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়ে গেছে হে খ্রিস্ট সম্প্রদায় তোমরা আসানের পথে আসো আল্লাহ হেহুদী সম্প্রদায় তোমরা ইমান আনো এই কোরআনের উপর যা আল্লাহ সবহান হাত তাল্লা নাজিল করেছেন মদিনার বসবাসকারী ইহুদিরা যখন তারা কোরআনের সঙ্গে আলোচনায় আসতেন তাদের সামনে কোরআন উপস্থাপন করা হতো বিভিন্ন জটিল প্রশ্ন উপস্থাপন করা হতো তখন কোরআন দিয়ে তার জবাব দেওয়া হতো কিন্তু তারা তার উপরে বিশ্বাস স্থাপন করতো না বরং কোরআনের আয়াতকে অথবা আল্লাহর অবতীর্ণ আয়াতকে তারা বিকৃত করে বিকৃত বানিয়ে সেটাকে সমাজে ভিন্নভাবে প্রচার করতো এবং এর বিনিময়ে অর্থ সংগ্রহ করত যতগুলো বড় বড় কিতাব আল্লাহাক বিভিন্ন জাতিকে দিয়েছেন তার মধ্যে এই আল্লাহ তাওরাত তারা লাভ সুবাহিত খ্রিস্টানগণ অথবাগন সালামের মাধ্যমে তারা ইনজিল লাভ করেছে যেটিকে বর্তমানে বাইবেল বলা হয় আর আল্লাহ সুবাহনত তার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের উপরে নাজিল করেছেন মহা গ্রন্থ আল কোরআন এই কোরআনই হচ্ছে চূড়ান্ত এই কোরআনই হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার মানদণ্ড। আজকে ইহুদিদের মানদণ্ডা সঠিক আছে না তারা বিভ্রান্ত এটির মানদণ্ড হচ্ছে আল বলছে আজকে তারা বিভ্রান্ত হয়ে গেছে। বলছে আজকে আর তারা আল্লাহর দেওয়া বিধান মোতাবেক সালাত আদায় করে না আল্লাহর দেওয়া বিধান মোতাবেক তারা জাকাত প্রদান করে না সুতরাং ইহুদি সম্প্রদায় ইহুদি ধর্ম অথবা কালচার আজকে আর মানবজাতির জন্য दायतर कल्याण नर्शक अर्जन हम रुकुटर मूल शिक्षा अल्लाह सुबह तला केिक्षा ग्रहण कर तौफिक दान कर আপনার আপনার থাকবে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন पाउंड जी बी बी बी एल ओ ओ कोड कोड समाधान